শ্রীমদ্ ভগবগীতা অনুবাদ শ্লোক সংখ্যা কী উনিশ কহিব সেখেক সেই সমস্ত ও যথাযথ রূপে শ্রবণ চুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুনে তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায় বলা হয়েছে যে সত্য গুণ হচ্ছে জ্ঞান অভাসিত ও এবং সব কৈঠি গুণ হচ্ছে বন্ধন তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না এমনকি সত্য মানুষ আবদ্ধ হয়ে ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদতে বর্ণনা করা হয়েছে এই শ্লোকের ভগবান অনুসারে ভিন্ন ভিন্ন রকম তোমাকে প্রকৃতি তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কার্তা তিন বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ লোকের ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবৎ গীতা ভগৎগীতা শ্লোকের মধ্যে সমস্ত আধ্যাত্মিক জ্ঞানে সর্ণর্ম কথিত আছে ভগবানের দ্বারা এর মধ্যে আছে এর আগে ভগবান কৃষ্ণ এই তিন গুণের সম্বন্ধে অনেক কিছু বলেছে। তার কি প্রভাব আছে কি লক্ষণ আছে এর সম্বন্ধে অনেক কিছু বলেছে এবং কিভাবে আমরা এই জড়তে এই কি লক্ষণ বুঝতে পারে সত্যিক রাজসিক তামসিক আহার আছে জ্ঞান আছে বুদ্ধি আছে যজ্ঞ আছে দান আছে ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণ এর আগে এর সম্বন্ধে অনেক কিছু বলেছেন বিশেষ করে চতুর্দশ অনে ভীতা শ্রীকৃষ্ণের কথা আর জল দিত প্রায় শেষ হচ্ছে তবু শ্রীকৃষ্ণ এই তিন গুণের সম্বন্ধে আরো কিছু বলতেন ত্রিগুণ অতি অস্ত হচ্ছে মুক্তি এবং এই অধ্যায়ের নাম আছে মুখ যোগ সত্যগুণ সেটা একটা বন্ধু থাকে তবু যদি থাকে ওই সাত জীবন যাপন করার থেকে আত্মের থাকে সেই তো কথা বলেন আমাদের বিশেষ করে আর্জুনে আদর্শ অনুসরণ করা লোকদের উদ্দেশ্য আছে এই ত্রিগুণ ভক্তি কন হয় ত্রিগুণের সম্বন্ধে এই তো কত বলা হচ্ছে এই সম্পর্কে এই উদাহরণ স্পষ্ট হবে তো আমার সব রোগী ভবরোগী বৈদ্য কবিরাজ তাদের বিশেষ জ্ঞান হওয়া উচিত রোগ রোগের সম্বন্ধে এবং চিকিৎসা সম্বন্ধে তো প্রথম একজন ডক্টর না থাকব রোগে লক্ষণ কবিরাজ কি বলে তো কবিরাজ এ প্রশিক্ষা আছে এইসব লক্ষ থেকে কি রোগ আছে সে বুঝতে পারে কবি রাজি। ঠিক আমরা কিভাবে এই সংসারে বন্ধিত হয় সেটা তো প্রথমে বুঝতে হবে সকল রোগী যারা তাদের উদ্দেশ্য সকালের রোগ তো একই নেই সেজন্য একই চিকিৎসা করা যাবে আলোফাথি অনেক রকম চিকিৎসা বিধান আছে কিন্তু সিস্টেমে অনেক অনেক ওষুধ আছে সেজন্য এই যে এই ওষুধ আছে সকল রোগদের জন্য তো কি ওষুধ নিতে হবে কিভাবে নিতে হবে সেটা কমিবার থেকে আমাদের নেতা নেতা হবে তো আসলে ভাব রোগের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে ভক্তিযোগ কৃষ্ণ নামে দ্বারা পূর্ণ হয় কিন্তু সেই নাম শুদ্ধ বা খবিরাজ গোস্বামী বলেন যে বহু জন্ম করে যদি সব কেতন তবু তা না পাই খ্রিস্ট কবির প্রেমাটা কিভাবে হারিব এমনি হরিব ধন লাভ করে যাবে না হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সম্ভাবনা আছে যে কৃষ্ণনাম জপ কর ফল অর্থাৎ কৃষ্ণ ক্রেণ আমরা না যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করে কারণ নাম অপরাধ কি আছে প্রথম নাম অপরাধ হচ্ছে সাধু দৈ নিন্দা তৃতীয় হচ্ছে শ্রী ব্রহ্মা আদি দেবতা গণ ভগবান বিষ্ণু সমান মনে করি গুরুদেব সাধারণ মানুষ চতুর্থ আছে এইসব নাম আখর আদে মূল হচ্ছে অজ্ঞান আমরা না জানে সাধু আছে সাধুদের কি লক্ষণ আছে আমরা যদি না জানি কিভাবে ভগবান আছেন বিষ্ণু কৃষ্ণ তিনি সমস্ত অনেক বড় আছে দেব দেবীরা ভগবান সমান কখনো হতে তো এইসব আমরা যদি না বুঝি এবং হারি নাম করে মুখে হারি নাম করে সেটা শুদ্ধ হারি নাম হবে না সেটা নাম অপরাধ হতে পারে এবং নাম অপরাধে কৃষ্ণ প্রেম হতে পারে না সেজন্য আমাদের বুঝতে হবে কৃষ্ণা কে আছে এই কৃষ্ণারণ করে বাবা হচ্ছে কৃষ্ণ এই দেশে বাবা চট্টগ্রাম সারা মানুষ ওই বাবা এই বাবা সাই বাবা আছে কত বাবা আছে মনে করে বললেও এই বুদ্ধিতে কৃষ্ণ আগে ছিল এই বাবা আছে তো এই বুদ্ধিতে এই বিছা করে হরি কৃষ্ণ মহামঞ্চ কীর্তন করলেও কীর্তনের ফল হবে না প্রথম ফল হচ্ছে আমরা যদি হৃদয়ের মধ্যে আবর্জনা পোষণ করি তাহলে কিভাবে চিত্তসুদ্ধি হবে কৃষ্ণনাম থেকেই চিত্তসুদ্ধি হবে কিন্তু চেতনার মধ্যে আমরা যদি আমরা যদি থাকে অবর্জনা কিভাবে শুদ্ধি হবে আমাদের ইচ্ছা যদি নাই চিত শুদ্ধির জন্য তো কখনো এই শুদ্ধ হতে পারে না সে জন্য বুঝতে হবে তো কৃষ্ণ কে আছে ভগবান কৃষ্ণ স্বয়ং নিজের সম্বন্ধে এই ভগবত গীতায় আমাদের যথার্থ শিক্ষা আমি আছি মানে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বল না শোভা পশি ভগবৃষ্ণ উপোধন দুঃশাহসন করার সভায় মোবাইল ফোনে বন্ধে কৃষকে চোকে দৃষ্ণ থেকে শিকা এই ম শত্রু সেই সময় অনেক অসুর পৃথিবীতে উপস্থিত ছিলেন এবং বিশেষ করে তাদের বধ করার জন্য ভগবান কৃষ্ণ এই জনজমাতে আসলেন আমরা কৃষ্ণকেই ঠিক মত দেখতে পারি না দেখলেও আমরা বুঝতে পারি না এই কৃষ্ণ কে আছে যেমন সভদ্র আছে আটক আমি শুধু আচরণ দেখছি তবুও আমরা দেখি না তো আসলে আমরা আমরা দেখি কিন্তু আমি জ্ঞানে বৈজ্ঞানে শুধু এই সকল জিনিস দেখে না জ্ঞানে অসংখ্য ঠিক সেই ভাবে জ্ঞানে দ্বারা কৃষ্ণকে দেখলে আমরা বুঝতে পারি যে হচ্ছেন আমাদের আরাধা পরমেশ্বর ভগবান সেই জ্ঞান যদি না থাকে কৃষ্ণকে দেখলে দেখলেই আমার ঠিক বুঝতে পারে তো যদি হিন্দু আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন হিন্দু হাওয়া থাকে ও সর্বসিদ্ধি প্রাপ্তি করা যায় আমি হিন্দু এবং আমি সবকিছু চলে না ভগবত গীতা শ্রীকৃষ্ণ না তো হিন্দু হয়ে যায় সেটা জীবনে কৃষ্ণ করা হয় কিন্তু কত লোক কত দেবীদের আরাধনা করা হয় এবং আধুনিক যুগে অনেক বাবা বাপ্পা আমার অনেক গুরু সাধু যোগী ভোগী অনেক লোকদের পূজা করা হয় এর মধ্যে কৃষ্ণ এই হচ্ছে হিন্দু ধর্ম এই হচ্ছে ধর্মগ্লানি আসল ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি ইতায় শ্রীকৃষ্ণ বলেন হচ্ছে আমি কিন্তু নাহ প্রকাশ সার্বসব আমাকে দেখতে পায় না বুঝে না কারণ তারা কৃষ্ণ নয়া শক্তি দ্বার আবৃত আছে সেজন্য তারা বুঝতে পারে না আমাদের কৃষ্ণ ভক্তি কত কৃষ্ণ ভক্তি কি আছে প্রকৃত কৃষ্ণ ভক্তি কি বিষয় আছে এইসব আমাদের অনুসন্ধান প্রদান করে প্রদান করার জন্য ভগবান কৃষ্ণ ভগবত গীতায় নিজের সম্বন্ধে সংক্ষিপ্ত এবং বিশদ ভাবে শ্রীমৎ ভাগ এবং সকল শাস্ত্র সর শ্রী অনুভূত স্বামী শ্রী ভক্তিম স্বামী সিন্দুর গ্রন্থে সংক্রমণ করে আমাদের ঠিক মতো ভাগবত গীতা জ্ঞান বুঝতে হবে কীর্তন করতে হবে হারি কীর্তন সাথে সাথে ভাগবত গীতা শ্রবণ করে এর মধ্যে এই ত্রিগুণে ব্যাখ্যা একটা বড় বিষয় আছে কারণ আমরা সকলে এই জনজগতে আমরা সকলে এই ত্রিগুণে দ্বারা মোহিত থাকি কিভাবে আমরা মায়া মোহা থেকে মুক্ত হতে পারে সেটা আমাদের বুঝতে হবে ভগবত গীতা আমরা ডাক তো এই শ্লোক হচ্ছে ভূমিকা কয়েক কয়েকটা শ্লোকে শ্রীকৃষ্ণ এই ত্রিগুণের প্রভাবের সম্বন্ধে আরো কিছু বলবেন শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে এই ত্রিগুণের প্রভাব হয়ে যায় এর সম্বন্ধে অর্জুন শুনো তো আমাদের আমাদের লক্ষ্য করে দ্বারা শ্রীকৃষ্ণ বলছেন শুনো আমাদের ঘরেও ভগবদ গীতা এই সব খুব প্রয়োজন আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে ভগবদ গীতা থেকে শ্লোকান প্রতিপন্ন করে এবং সকল বৈষ্ণব আচার্যক্তি সিদ্ধান্ত স্থাপন করে আমাদের সকলের জন্য ভগবদ গীতা পাঠ এবং স্মরণ করার দরকার আছে এই শ্লোকের দ্বারা ভগবান কৃষ্ণ আমাদের জানাচ্ছে কারণ এখানে আমি এই ছোট বক্ত সমাপ্ত করছি কারণ প্রশ্ন যদি থাকে এই বিষয়ের সময় আপনার এই কন প্রশ্ন করতে পারেন উপায় কি ভগব গীতায় শ্রী কৃষ্ণ বলেন দৈবিহী ঐশা গুণ মানি মন মায়া তেয়া মামে এই প্রকার মায়া উপায় আছে কৃষ্ণ ভক্তি সেটা একমাত্র উপায় কিভাবে বিশেষ করে এই শরণাগতি শরণাগত হতে হবে ভক্তি বলে অনেকেই শিল না ভক্তির উত্তম এই শুদ্ধ ভক্তি যা মধ্যে কোন নিজের ভৌতিক থাকেন সেই রকম এখানে বাংলাদেশে অনেকে এই চৈতন্য মহাপ্রভুকে মানে এবং কৃষ্ণ ভক্তিকে মানে কিন্তু জানে না চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি আছে তো অজ্ঞানে মহাপ্রভুর আরাধনা করে এইসব নকল গুরু নকল যোগীদের মত কারণ ধর জানে না চৈতন্য মহাপ্রভু এবং এইসব বাবা বাপা দেয়ের মধ্যে কি পার্থক্য আছে জানে না তো মুখে চৈতন্য মহাপ্রভুকে মানে কিন্তু বিশেষ কম হয় না সেই জন্য এই ইস্কনের উদ্দেশ্য আছে লোকদের প্রকৃত ধর্মের শিক্ষা প্রদান করে ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণ উপদেশ ভগবদ্ গীতা ভক্তি বিজ্ঞান প্রদান করছে ইস্কের উদ্দেশ্য